আবু হুরাইরা রদুল্লাহত আল হতে বর্ণিত তিনি বলেন আসলাম গোত্রের এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট এল তখন তিনি মসজিদে ছিলেন লোকটি তাকে ডেকে বলল হ্যা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হতভাগা ব্যবিচার করেছে সে কথা দিয়ে নিজেকে বোঝাতে চাইল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন তিনি যেদিকে ফিলেন সেদিকে সে গিয়ে আবার বলল হ্যা আল্লাহ রসুল হতভাগা ব্যবিচার করেছে তিনি মুখ ফিরে নিলেন অতপর সেও সেদিকে গেল যেদিকে তিনি মুখ ফিরালেন এবং আবার সে কথা বলল তিনি চতুর্থবার মুখ ফিরে নিলে সেও সেদিকে গেল তখন সে নিজের ব্যাপারে চারবার সাক্ষী দিল তখন রসলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে দেখে বললেন তুমি কি পাগল হয়েছ সে বলল না নবী সাল্লু আল্লাহাম বলেন তাকে নিয়ে যাও এবং রজম কর লোকটি ছিল বিবাহিত